মাসরুক রাজ তালু হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু আমর রদাল এর মজলিসে আবদুল্লাহ ইবনু মাসুদ রাজু তালু এর আলোচনা হলে তিনি বললেন আমি এই লোকে ওই দিন হতে অত্যন্ত ভালোবাসি যেদিন আল্লাহ রসুল সাল্লাহামকে বলতে শুনেছি তোমরা চার ব্যক্তি হতে কোরআন শিক্ষা করো আবদুল্লাহ ইবনু মাসুদ সর্বপ্রথম তার নাম বললেন আবু হুজাইফা রজিল্লাহ তালন এর মুক্ত গোলাম সালিম উবাই ইবনু কাব রদিল্লাহ তাল্লু ও মুওয়াজ ইবনু জাবাল রদুল্লাহ তাল্লাহ্ন থেকে উবাই উবৈ রাজিল্লাহ তুালহু ও মুযাজ মোয়াদ রদিল্লাহ তাল্হ্নহু এ দুজনের কার নাম আগে বলেছেন সেটুকু আমার স্মরণ নেই